আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়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 আর মুবাদ জানাচ্ছি আর আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আলহি ওসাল্লামের পবিত্র জীবনের পবিত্র আঙ্গিনায় বন্ধুগণ আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি মা আর বাবা থেকে আমরা এই হলো পৃথিবীর স্বাভাবিকতা জীবনেও তিনি বাবা হয়েছেন আবার তিনি বাবা মায়ের সন্তান ছিলেন কারণ তিনি সংসার করেছেন বিবাহসাদী করেছেন তিনি পিতা হয়েছেন তার সন্তান ছিলেন সুতরাং বন্ধুগণ রসুল সাল্ল তের জীবনের একটি বাস্তব অনুকরণীয় গুণাবলীর কারণে আরবের অন্ধকার যুগে তৎকালীন দুষ্ট দুরাচারী সভ্যতাহীন মানুষদের কাছেও সভ্যতার প্রতীক সত্যের প্রতীক সত্যবাদিতার প্রতীক হিসেবে এমনকি যারা নিজেরা ছিল দুষ্ট নিজেরা ছিল অন্যায় অসত্য অন্ধকারে লিপ্ত তারাও লকব দিয়েছে উপাধি দিয়েছে আসাদে আল আমিন চব্বিশ বছর বয়সে হাদিজুল কুবর আল্লাহ প্রস্তাবে তার গোলাম মাইসারকে সাথে করে নিয়ে সিরিয়ায় গিয়েছেন প্রভূত লাভ মুনাফা নিয়ে মাকাতুল ফিরে আসার পর সিরিয়ার বাণিজ্য শেষ করে ফিরে আসার পরে তার চুক্তিবদ্ধ লভ্যাংশ ছাড়াও আরো অনেক মুনাফা দিলেন এমনকি আরবের অন্ধকার যুগে পবিত্রা নারী বলে খ্যাত ধনাঢ্ডা এবং উত্তম বংশীয়া এই নারী নিজেকে সমর্পণ করে দিলেন বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্ল তাল ও ওসাল্লামের কাছে আর তাই তিনি তার একান্ত বান্ধবী নাফিসা বিন্তু মুহা এর মাধ্যমে রসুল হোসেমের কাছে নিজের মনের আকাঙ্ক্ষার কথা নিজের বিয়ের প্রস্তাবটা পাঠালেন রসুল সাল্লাহ তাল আলী হোসাল্লাম নাফিসা বিন্তু মুব্বাহার কাছ থেকে এই প্রস্তাব পেয়ে তিনি তার গার্ডিয়ান, তিনি তার গার্জিয়ান তিনি তার মুরব্বি তিনি তার লিগাল অথরিটি মুরব্বী ছিলেন তার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন তারপরে এই দুই বংশ আনুষ্ঠানিক প্রস্তাবের ভিত্তিতে অন্ধকার যুগের পরম সত্যবাদী আমান মোহাম্মদ বিন আবদুল্লার সাথে অন্ধকার যুগের পবিত্রা নামে তাহেরা নামে গুণবতী ধনবতী বংশীয় মর্যাদা তিনি বয়স ও সম্পন্নীয় ছিলেন সেই খাদিজা হাদিজা বিন্দুয়লিদের সাথে আল আমিন আদেক মোহাম্মদ বিন আবদুল্লাহ আলী আফজুল্লা সাল্লাহ আসকিমের বিয়ের সিদ্ধান্ত গৃহীত হয় দুই বংশের বিয়ের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে বিয়ের আয়োজন করা হয় এবং নারীর খাদিনে এর জন্য এমন আয়োজন করা হয় প্রসঙ্গত বলতে হয় বন্ধু রসুল সাল্লাহ আলী নবুত পাওয়ার বছর আগে ২৫ বছর বয়সে সিরিয়া থেকে বাণিজ্য শেষ করে ফিরে আসার মাত্র দুই মাসের মধ্যে সিরিয়া থেকে বাণিজ্য করে ফিরে আসার মাত্র দুই মাসের মধ্যে কুবরা এবং তসলিম তাদের মধ্যে বিয়ের বন্ধন বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান মানে আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ তাই মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তারা আপন নিয়ে আনন্দ করেছেন বর্ণনা এসেছে অনুকূলে শরীয়তের নির্ধারিত সীমানার ভিতরে থেকে তার জীবন সঙ্গী হিসেবে কাউকে ভালো লাগা ভালো মনে করা হতেই পারে কিন্তু তা অবশ্যই সীমানার ভিতরে থেকে বাউন্ডারির ভিতরে থেকে আর বিয়ে নামক চিরন্তন বন্ধনে আবদ্ধ হতে গিয়ে অবশ্যই মুরুব্বী গার্জিয়ান অভিভাবক তাদের সম্মতি লাগবে এবং এই ক্ষেত্রে একজন মেয়ে সে প্রাপ্তবয়স্ক হোক সে যত বয়স্কই হোক কুমারী হোক বিধবাই হোক একজন নারী নিজেকে বিবাহ দিতে গিয়ে অবশ্যই তার গার্জিয়ানের অনুমতি লাগবে নিতেই হবে আনহা তিনি সুন্দর করে আমাদের সবাইকে সাবধান করে দিয়ে বলেছেন যদি কোনো নারী তার তারকের অনুমোদন ব্যতীত নিজেকে দেয় ফানিক বা তিলুন বা তিনবার বলেছে। একজন নারী তার অভিভাবকদের আইনানুক অভিভাবকদের অনুমোদন ছাড়া যদি নিজেকে বিবাহ দেয় ওই বিবাহটা বাতেল বাজে তিনবার বলেছে বন্ধুগণ সকল বিবেচনায় কথাটা শিরুধার্য এবং গ্রহণযোগ্য কিন্তু আজ আমাদের সমাজকে তা হচ্ছে যৌবনের উন্মাদনায় বেকুল হয়ে পাগলের মতো যুবক আর যুবতীর আচরণ করা উচিত নয় যৌবনের রঙ্গিন তামাশা যখন মিটে যায় তখন পৃথিবী ফেকাসে হয়ে যায় আর कारो जीवने सकल के अभिभावक अनुमोदन कारण जीवन अभिज्ञता अर्जन करतार विकल्प क्या आक्षरिक ज्ञान सार्टिफिट ज्ञान एर विपरीत अभिज्ञतार ज्ञान सब चेत बी मर्जार যার অভিজ্ঞতা রয়েছে তার মতো আর কেউ তোমাকে খবর দিতে পারবে না সুতরাং অনন্ত জীবনের জন্য সারা জীবনের জন্য বন্ধন যার দ্বারা নিজের বংশ দ্বারা প্রতিষ্ঠিত হবে কেবল ক্ষণিকের তামাশা মজা আর খেলা নয় আর তাই বিয়ের বন্ধন হওয়ার জন্য মুরুব্বী অভিভাবক গার্জিয়ান তার সম্মতি বাধ্যতামূলক মোহাম্মদ সাল্ল আলীবসাল্লাম তার অভিভাবকের অনুমোদন অভিভাবকের মাধ্যমে প্রস্তাব পাঠালেন এবং বরের পক্ষে আর কনের পক্ষে ছিলেন তার চাচা আরম বিন আসাদ যিনি তার গুত্রের বনিমুজার গুত্রের মুরুব্বি ছিলেন গুত্রপ্রধান ছিলেন দুই প্রধান এর সম্মতিতে বিয়ের দিন তারিখ টি হল বিয়ের অনুষ্ঠানের জন্যে বর কণে বর এবং কনের বিয়ের বন্ধন তৈরি করার জন্যে দুই বংশের লোকজন মুরব্বী সহ একত্রিত হলেন বন্ধুগণ বিয়ে চারটি ভিত্তির উপরে দাঁড়ায় এর একটি হলো ইজাব একটি হলো কবুল একটা হলো মোহর একটা হলো সাক্ষী মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্ল আলীবসাল্লাম ৪০ বছরে নবৌত পেয়েছেন এবং নবৌত পাওয়ার পরে তার সেরিয়া আমাদের জন্যে রব আবীনের পক্ষ থেকে চিরস্থায়ী চিরন্তন বলে তার হাবিবের মাধ্যমে অনুমোদিত এবং বাস্তবায়িত হয়েছে বন্ধুকালা পর আনাল ক্যারিমে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নর এবং নারী স্বামী এবং স্ত্রী তাদেরকে তিনটি সুন্দর উদাহরণ দিয়ে পরস্পরের সাথে সম্পর্কিত সমন্বীয় এবং সৌহার্দ্যময় অবস্থানে ধন্য হতে রবুল আলীন বলেছেন স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক পোশাক একজন আরেকজনের পোশাক এই পোশাক এর অনেকগুলো উপকারী তা রয়েছে পোশাকের অনেকগুলো ভদ্রতার প্রমাণ আর তিন নাম্বার পোশাক মানেই হল মানুষের অবিচ্ছেদ্য বাস্তব বিষয় যা নিয়ে জন্মায় না কিন্তু মানুষ হিসেবে সৃষ্টি হওয়ার কারণে আশরাফুল মালুকাত হওয়ার কারণে যতদিন বেঁচে থাকে ততদিন তাকে কাপড় দিয়ে আচ্ছা স্ত্রী আর স্বামী দাম্পত্য জীবনে একজন আরেকজনের জন্য আরেকজনের লজ্জা ঢেকে রাখে একজন আরেকজনের সৌন্দর্য বর্ধন করে শুধু তাই না মানুষ হিসেবে বেঁচে থাকার জন্যে এটা প্রয়োজন সুতরাং বন্ধু বিয়েরই গুরুত্বপূর্ণ বিষয়ে বিয়ের মুহূর্তে নসিহত করতে হয় আর নাম খুদ্ আবদুল্লাহ আমিন তার সাথে আকাহা খাদিজা বিন্ত খুয়াইলিদের বিয়ের মধ্যে খুদ্া দিয়েছিলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লামের চাচা আবু তালেব আবু তাহলে খুদ্া দিয়েছিলেন आई क्दबादी की अबू तलेब की अबू तलेब जिन्हें विश्वनबी मुहम्मद सल्लाह आली वालम के खूब भलोबाजान चे बी गुरुत्व दिए लालन पालन करबी हिसाब बर क्दबादी के प्रथम अस्कर बर मुहम्मद बीन आब्दुल्ला जदिनी धने सम्पदे कम किंतु भद्र चरित्र उच्च मर्जार कारण যে কোনো মানুষ থেকে তিনি সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ বন্ধুক্ষণ বিন আবদুল্লা এবং খাদি জাবি তাদের বিয়ের অনুষ্ঠানে আবু তালেব এই সুন্দর খুদ্া দিয়ে বলেছিলেন পরম বিশ্বস্ত আর আমানের সাথে পবিত্রা এই নারীর বন্দন আমরা করে দিতে চাই আমরা সবাই সাক্ষ বিয়ের অনন্য সাধারণ বাস্তবতা আজ আমাদের সমাজ আছে কি আমরা কি পারি এটি ছোট্ট বিরতি নিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন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 My name is Fadek Zaknayk. I am Zikralayk. My name is Rushta Naik. You are the best of people who הנ positives it then, we give a brand off and Ye is more of a power to change our peace. I felt like that let us know and Surely my prayer, my sacrifice, my life and my death are all for Allah, Sustainer of the world. See, the end of the day, every day, every day, every day, every day, every day, every day, every day, every day, Peace TV, Bangladesh. As-salamu alaykum wa মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের সাথে সুন্দর আয়োজনের মাধ্যমে হয়েছিল যা আয়োজনে বিবাহের গুরুত্বপূর্ণ ওই মুহূর্তে বর এবং কনে তাদের চিরন্তন বন্ধনে আবদ্ধ করে দেওয়ার মুহূর্তে সমাজের উপস্থিত আত্মীয় সজন সবার সামনে ক্ষুদা প্রদান করেছিলেন আবু তালেব রসুলসাল্লিউসাল্লামের চাচা শুধু তাই না ওই ক্ষুদবাতেই বর এবং কণে তাদের পুতপবিত্র চরিত্র অন্ধকার যুগেও ও পরিচ্ছন্ন জীবন কি উন্নত বংশ গৌরব আর নৈতিক শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছিলেন আজকে আমাদের দেশ জাতিতে পরিবারে আর সমাজে এমন উন্নত চরিত্রা নৈতিকতা সম্পন্ন আদর্শ যুবক আর যুবতীর বিয়ে দিতে গিয়ে গিয়ে করাতে আগে সম্পদ উচিত টাকা পয়সা খুঁজি মাল খুঁজি জেনে রাখা উচিত যারা সম্পদকে বিয়ে করতে চায় সম্পদকে বিয়ে দিতে চায় মালকে বিয়ে করাতে চায় মাল দেখে বিয়ে করতে চায় ওই মাল একদিন হারিয়ে যায় আর সম্পদ মানুষকে সুখ শান্তি দেয় না যদি না থাকে চরিত্র যদি না থাকে বলেছেন বিয়ে দিয়ে দাও তোমাদের মধ্য থেকে নৈতিক চরিত্রে ভদ্রতা এবং শিষ্টাচারিতায় ধন্য যুবক আর যুবতীকে যদি হয় গরিব যদি হয় সম্পদের পিছনে ইমাম বুখারী বর্ণা করেছেন বিয়ে হয় চারটি কারণে চারটি জিনিস থেকে এক নম্বর থেকে মা সম্পদ সম্পদ যদি থাকে অন্ধ হলে কালা হলেও বহু সুন্দরী সম্পদ থাকলেই হলো প্রথম থেকে সম্পদ নাম্বার সম্পদ থাকলে দ্বিতীয়বার সুন্দর কিনা। সম্পদ তিন নাম্বার বলে বংশ গৌরব ভালো কিনা তৃতীয় নাম্বার আর চতুর্থ বলে নামাজ নামাজ পড়ে কিনা অজুর ফরশ জানো যদি কো অজুর ফরশ দশটা কয় হ্যাঁ আমার বাড়িতে এসে চারটা শিখো সর্বশেষ নৈতিকতা আমান দারি এবং দিনকে নিয়ে যায় আমাদের সমাজের লোকজন অনন্তকাল থেকেই বাস্তবতা তাই সম্পদ যখন চলে যায় সব হারিয়ে যায় তালাক ঝগড়া আর বানামারিতে শেষ উত্তম সন্তান তো অনেক দূরের কথা মোহাম্মদ সাল্লা সাত করলেন না তোমরা উল্টে দাও যদি উত্তম কল্যাণ আর ভালো চাও জীবনটাকে মধুময় করতে চাও আরিপ্ত জীবনের সামান্য মুহূর্তে মধুময় বাস্তবতা কেটে অনন্তের জীবনে জান্নাতি চিরস্থায়ী তাইলে উল্টে দাও তোমরা এক নাম্বার নৈতিকতা আছে কিনা চরিত্র আছে কিনা দিনদারি আছে কিনা দেখো দিন তারই বাতিয়া দেখ দুইটা হাত প্রসারিত হয়ে যাবে কল্যাণ সফলতা সমৃদ্ধিতে তাই প্রথম দেখতে হবে দিন দা কারণ তুলে ধরেছেন সেই জন্য যদি ছেড়ে দাও বিভ্রান্ত করবে তোমার মান্দাদের অসভ্য দুষ্ট দুরাচারী চারা জন্ম দেবে না তাই বাবা ভালো হলে সন্তান ভালো দাদা ভালো হলে নাতি ভালো ডাকাতের ঘরে সভ্য হয় না অসভ্যের ঘরে সভ্য জন্মায় না বন্ধুগণ সুতরাং বিয়েসাদী চিরন্তন বন্ধনের ব্যাপারে বংশধারার প্রথম স্টেশন ঠিক করতে গিয়ে বাছাই করা উচিত প্রথমে দিনদারি সুন্দর্য মানুষ চায় হা চারিত্রের সৌন্দর্য সবচাইতে বড় সৌন্দর্য আর সম্পদ আল্লাহ তো আদা করেছেন নৈতিকতা থাকলে আদর্শ জীবন যদি গঠনের চেষ্টা হয় আল্লাহ নিজে ধনী বানিয়ে দেবীম তা আমাদের জন্য যুবকদের জন্য উদাহরণ তার বিবাহ নবের পনেরো বছর আগে ঘটেছে কিন্তু তাও আমাদের জন্য আদর্শ একটু দেখো বন্ধুগণ বিয়ের অতি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো আজকে আমাদের সমাজে চারটি হয় কিন্তু দুর্ভাগ্যজনক সত্য ইচ্ছা মোহর যখন কাবিন হয়ে যায় আর কেবল কাগজে লিখে তাকে আদায় করে না বন্ধু বিয়েটা যথাযথ হলো নাহর কে ফরজ শব্দ দিয়ে পরিচয় বলে ঘোষণা করেছে। হা কুত কোথাও যেমন সিয়াম বলতে কুতি বা আলৈ কুম সিয়াম ফুরিদা ঠিক এই শব্দ না দিয়ে কুতি বা সিয়াম বলা হয়েছে বা রোজা ফরজ করেছেন তিনি আকিম আতা ঠিক এইভাবে সালাত আদায় করো বলা হচ্ছে কিন্তু বাধ্যতামূলক বিধান আমাদেরকে দিতে গিয়ে বিভিন্ন বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন একেবারে ফরজ শব্দ দিয়ে মোহরকে পরিচয় করিয়াছেন গুরুত্বের জন্যে এর অবস্থানকে স্পষ্ট করার জন্য কি ফরজ করেছি স্বামীদের উপরে তার স্ত্রীদের ব্যাপারে ফরজ শুধু তাই না রব্বুল আলমিন এই বিধান আদায় করতে গিয়ে বলেছেন গুসা করে না রাগ করে না তেক্ত হয়ে না বরং বলে আলমিন আদেশ করেছেন ফরদ শব্দ দিয়ে বলেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি মোহরের ব্যাপারে কি বলেছেন দেখোারি মুসলিম বর্ণনা করেছেন তোমরা যারা যুবক বিয়ে করার বয়স হয়েছে যৌবনের চাহিদা রয়েছে দায়িত্ব নিয়ে পরিবার গঠনের আকাঙ্ক্ষা রয়েছে জেনে রেখো মানা তোমাদের মধ্যে যে কেউ বউকে মোহর দেয়ার ক্ষমতা রাখে সেই বিয়ে করবে বিয়ে করার আগে মোহর দেওয়ার ক্ষমতা অর্জন করো মোহর দিতে পারবা বিয়ের দিকে আগাও যদি না পারো যদি না পারো তাহলে রোজা রাখো সৌম পালন করো তে রোজা রাখলে তোমার চক্ষু অবনমিত থাকবে রিপুটা দমিত থাকবে বিয়ের জন্যে যুবক মোহর দেওয়ার ক্ষমতা অর্জন করা বাধ্যতামূলক বললেন মোহর দেওয়ার ক্ষমতা নাই বিয়ে করো না বললেন বিয়ে না করে কি করবে বিকল্পও বাতলে দিলেন বিয়ে করতে পারবা না দ্রুজ রাখো কিন্তু আজ আমরা বিয়ের মধ্যে কত ইয়ে বিয়ের মধ্যে কত টি এ লাগাচ্ছি বিয়ে আর টিএ বিয়ে আর ইয়ে বিয়ের আগে আর পিছিয়ে কত অনুষ্ঠান করে শেষ করে দিচ্ছি কিন্তু বিয়ের ই মৌলিক একটি স্তম্ভ বা পিলার মোহর আমরা হারিয়ে যাচ্ছি কোরআন এবং বিধান হিসেবে প্রতিষ্ঠিত এবার আসেন মুহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম তিনি মোহর দিয়েছেন হা মুহাম্মদ আলী তিনি মোহর দিয়েছেন হদিজুল কুবরা আতাহা অন্ধকার যুগের পবিত্রা নারীর সাথে এই পবিত্র আল আমিন আসা দেখের বিয়ের বন্ধনে কোন বর্ণনায় সিরাতের গবেষকগণ বলেছেন আবু তাহলে তিনি দায়িত্ব নিয়ে বললেন এই বিয়ের মোহর নগদে পরিশোধ করে দেওয়ার দায়িত্ব আমার অন্য বর্ণনায় আমি পরিশোধ করে দিলাম অন্য বর্ণনায় স্বয়ং বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী বিয়ের মুহূর্তে বিয়ের ওই সময়ে নগদ প্রদান করেছেন করতে দিয়েছিলেন নগদ মোহরের ভিত্তিতে আমাদের যুবক যুবতীদের বিয়ের বন্ধনের ব্যবস্থা করুন আমিন আসসালামে বরহমাতবারক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 আমি আমাদের এই ধর্মের জন্য আমি বেছে নিয়েছি পিসি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামিক টেলিভিশন কেন নয় পৃথিবীর বড় বড় থেকে সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আইন ব্যাংক আটচল্লিশ নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য बारे इन एडमिन एट दिस डटी मानव